আনাজ রাজিয়াল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন এ কথাটি তোমাদের নিকট বহু হাদিস বর্ণনা করতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে নবী সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয়